يا ربي سمائي مد عرفت الله يا ربي طول وحل وح وحياتي الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعین ومن تفعهم بإحسان إلى يوم الدين اما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد عوذ بالله من الشيطان الرجيم আমাদের দান করেছেন আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন আজকে তফসির করব সুরায় হজের আয়াত নম্বর ১৭ থেকে মোহানাল্লাহ এর সাদ করেছেন এখানে মমিন এবং যারা অন্য পথের পথিক তাদের সম্পর্কে যতগুলি দল উপদল রয়েছে সেগুলির কিছু দলের কথা উল্লেখ করে আল্লাহ পাক বলছেন সকলের মাঝে আল্লাহ পাক চূড়ান্ত ফ্যাসালো করবেন কেয়ামতের দিনে ইন্না দিনা আহমানু আল্লা দিন আহাদু নিশ্চয়ই যারা ইমান নিয়ে এসছে বিশ্বাস করেছে সঠিক বিশ্বাসে বিশ্বাসী বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী কারণ প্রথম একজন মানুষকে নিজের ফেত আকিদাটাকে ঠিক করতে হবে আকিদা হচ্ছে কিবলা স্বরূপ আকিদা যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক যেমন আপনার কিবলা যদি ঠিক থাকে তাহলে আপনার সলাৎ নামাজ ঠিক আর যদি জেনে শুনে আপনি বেপরোয়া হইয়া যেদিকে সেদিকে মুখ করে নামাজ পড়েন তাহলে আপনার সবগুলি নামাজ বেকার নিশ্চয়ই যারা ইমান নিয়ে এসছে হাদু আর যারা ইহুদি হয়েছে তাহলে ইহুদি নামটি আল্লাহর দেওয়া নয় তারা নিজেরা ইয়াহুদি হয়েছে আর এই নামটিও তারা নিজেরাই বাছাই করে ও সাবেই না আর যারা সাবি হয়েছে সাবি কারা সাবি সম্পর্কে একটি প্রসিদ্ধ মত যে তারা তারকা পূজক অথবা অন্য কোনো জাতি হতে পারে কেউ কেউ বলেছে এবাহিম আলি সালামের যুগের লোকেরা সাবি ও নাসারা এবং যারা নাসারা হয়েছে খ্রিস্টান হয়েছে আল্লাপাক কোরআনের ভাষায় তাদেরকে নাসারা বলেছেন তারাও নিজেরাই এই নাম গ্রহণ করেছে আল্লাপাকের দেওয়া নাম নয় বরং আল্লাহ ফাকরাবুল আলমিন সকলকে মমিন মুসলিম করেছেন এবং তারা মুসা আলি সাল্লাম আতবাউ মু আতবাউ ঈ ঈসা মুসা আলি ইসালামের অনুসারী আর ইসা আলি সালামের অনুসারী এই নাম তাদের ছিল কিন্তু তারা নিজেরা এই নামগুলি চয়ন করেছে আল্লাহ ফাকর্ব বলছেন ওয়াল মজুসা এবং যারা অগ্নিপুজক ওয়াল লজিন আশ্রাকু আর যারা শির করেছে এসব শির ছাড়াও অন্য সির করেছে যে কোনো পূজাই করেছে বল লি আশা রাখু তাহলে আল্লাপাক রব্বুল আলমী এই দিয়ে সমস্ত জাতির কথা যত মত পথ রয়েছে সবগুলির কথা আল্লাপাক উল্লেখ করলেন তার মধ্যে নাস্তিকরা রয়েছে নাস্তিক যে বলে আল্লাহ নেই সেও পূজা করে কিসের পূজা করে মনের পূজা করে কুপ্রবৃত্তির পূজা করে তার মন মনের শৈতান বলছে যে আল্লাহ নেই আমি না দেখে মানি না শুধু আল্লাহর ক্ষেত্রে না দেখে মানো না আরে তোমার বাবা কি কী করে মানছ না দেখে তুমি নিজেকে জারু সন্তান কেন বলছো না মা বলে দেশে তাতেই মানছ। তুমি তো দেখো নিজে তোমার আসলে এটা বাবা নাকি এটা নকল বাবা অন্য কেউ এসছিল তা তো জানো না কি করে বাবা স্বীকার করছো তার নিজেকে জারু সন্তান বলা উচিত নাস্তিকদের অসংখ্য নবী একটি রেওয়ায়ত মতবে এক লাখ চব্বিশ হাজার নবী আর তারা সব যুগের সবচাইতে সৎ আল্লাহ ভীরু এবং ভালো মানুষ তারা ছিলেন তারা বলেছেন আল্লাহ এক ও একক আল্লাহ আছেন আর তুমি আজকে বলবে আল্লাহ নেই তুমি এক মায়ের কথা শুধু বিশ্বাস করো আর এত অসংখ্য নবীর রসুলগনের কথা বিশ্বাস করে না তোমার মা মিথ্যা কথা তোমাকে বলতে পারে অবৈধ কাজ করে বলতে পারে যে তোমার বাবা এটা দুনিয়ার সব ক্ষেত্রেই না দেখে বিশ্বাস করে না দেখে বহু কিছুই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্ষেত্রে গিয়ে শয়থান এদেরকে গুমরা করেছে আল্লাহ পাক যেন হৃদায়ত দান করেন আল্লাহ পাক বলছেন যে ইন আল্লাহ ইয়ফসুলা নিশ্চয়ই আল্লাহ পাক এদের সকলের মাঝে চূড়ান্ত ফেসলা করবেন কিয়ামতের দিলে শাহীদ নিশ্চয় আল্লাহাক সব কিছুই প্রত্যক্ষ করেন তারপর আল্লাহ করে যারাই আছে এছাড়াও আল্লাহুল্লা আলমিনের সৃষ্টি আল্লাহাকের কাছে সিজদায় অবনত হয় এই বিষয়টি আল্লাহাক্লে আলমতারাহে নবী তুমি কি দেখো না অন্তর্দৃষ্টি দিয়ে যে আন্নআলাহ মানফিস আল্লাহকে সেচদা করে যারা আকাশ সমহে রয়েছে আর যারা পৃথিবীতে রয়েছে আসমানে রয়েছেন মালায়িকা ফেরিস্তাগণ পৃথিবীতে রয়েছে জিন এবং মানুষ অশামস অল কামার সূর্য সেচদা করে চন্দ্র সেচদা করে অন্য জুম তারকা রাজি নক্ষত্র সেচদা করে ওয়াল জিবাল পাহাড় পর্বত মালা সেচদা করে অশেজার আর বৃক্ষ গাছ সেচদা করে ওয় দাব নাব বাতনের বহু বচন হচ্ছে দাবাব আর সমস্ত পশু যা পৃথিবীর ওপর চলাফেরা করে তারাও সেচদা করে ওয়াকির মিনান্ন আর বহু মানুষ সেচদা করে চিন্তা করেছেন এখানে যে আল্লা পাখ পশু পাখির ক্ষেত্রে বললেন যে সব পশু পাখি অদ্যবাব বলেননি যে কিছু পশু পাখি সেচদা করে চন্দ্র চন্দ্রসূর্য পাহাড় পর্বতের কাছে সমস্ত পাহাড় পর্বত গাছপালা নদ নদী আল্লাহর সামনে সেচদায় অবনত এই ক্ষেত্রে কোনো নদ নদী সেজদা করে আল্লাহকে কোন নদ নদী করে না কোন গাছপালা করে কোনো গাছপালা করে না কোন ফেরস্তা করে কোনো ফেরস্তা করেন না এই কথা আল্লাপাক বলেননি পক্ষান্তরে মানুষের ক্ষেত্রে আল্লাহ বলছেন নাস আর বহু মানুষ আল্লাহ পাককে সেজদা করে তাহলে বোঝা গেল এমনও বহু মানুষ আছে ছিল আর থাকবে যার আল্লাহকে সেজদা করেন আল্লাহর অবাধ্য হয় বাস্তব সত্য একমাত্র মানুষ হচ্ছে হতভাগা জাতি যেমন আল্লাপাক বলেছেন সুরাই আহজাবে ইন নাহুকানা জালুমন জাহুল্লা জালিম জানার পরেও মানতে চায় না জাহুল্লা জানতে চেষ্টা করে না মূর্খ যার ফলে আল্লাহ পাককে সেজদা করতে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করতে কায়েম করতে পাকের দিন মোতাবেক জীবন গড়তে অস্বীকার করে বা গাফিলতি করে অবহেলা করে ও কাসির হাক্কা আলিহল আজাব আর বহু মানুষ আছে যারা আল্লাহর অবদ্ধ হয়েছে তাই তাদের জন্য আল্লাহ পাকের আজাবের কথা আর বাস্তবায়ন হয়েছে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন ওমাইহিন্লাহ ফলিম মুকরিম আর আল্লাহ পাক যাকে অপদস্ত করেন তাকে কোনো শক্তি সম্মানিত করতে পারে না কেউ নেই যে তাকে সম্মান দেবে আল্লাপাকের এটি কায়দা নীতিমালা ভালো করে জেনে রাখুন যে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কাউকে অপদস্থ করে দেন কেউ তাকে সম্মান দিতে পারবে ইজ্জত দিতে পারবে না আর আল্লাহ যদি এর বিপরীত কাউকে সম্মানিত করেন কেউ তাকে কেড়ে নিতে পারবে না আল্লাহাম আল্লাহ মানি আলে মা আতায়ত এই জন্য প্রত্যেক ফরজ সালাতের পরে পড়াশন্নত আল্লাহ মানি আলী মা আল্লাহ তুমি যা দান করো কেউ বাধা দিতে পারে না ও আলামতি আলে মা মানাত আর তুমি যদি না দাও কোনো শক্তি দিতে পারে না এই হচ্ছে ইসলামিক আকিদা যে আকিদা যখন মজবুত হয়ে যায় আর যত বেশি মজবুত হবে আপনার তত বেশি আপনি পাহাড়ের চাই তো শক্ত হয়ে যাবেন সাড়ে তিন হাতের মানুষ কিন্তু পাহাড় পর্বত চাইতো বেশি আপনি শক্তিশালী হয়ে যাবেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আল্লাহ ছাড়া কাউকে অবৈধভাবে খুশি করবেন না আল্লাহ ছাড়া আপনি আর কারও বিধান আপনি যেকোনো অবস্থায় মানতে প্রস্তুত হবেন না আল্লাহর দিনের ওপর অটল থাকবেন আল্লাহ পাককে সেচদা করে এমন কিছু যেগুলির প্রাণ নেই তাই না গাছপালা পাহাড় পর্বত পশু পাখি এসব সেচদা করে এই সেচদার ধরনটা কি প্রথম কথা এর ধরন আমাদের জানা নেই কেমনভাবে সেচদা করে যেমন অন্য আয়ত রয়েছে এরা তসবি করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে হতে পারে ভোরবেলা থাকে শুয়ে হতে পারে এগুলি তসবি ওয়াইন মিন সেই এমন কোনো বস্তু নেই শুধু ব্যক্তির কথা আল্লাহ বলে প্রত্যেক বস্তু আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত তসবি করে ওয়ালাকিন তবে তাতে এরশাদ করেছেন হাজান এসমানিম দুটি দলের কথা এখানে আল্লাহাক বর্ণনা করেছেন হাজান এ খাসমান এই দুটি পরস্পর বিরোধী দল খাসমান মানে ঝগড়া কর পরস্পর বিরোধী দল এক অপর বিরুদ্ধে তর্ক করে ঝগড়ায় লিপ্ত হয় এই দুটি দল পরস্পর বিরোধী ইতামীম তাদের প্রতিপালক সম্পর্কে তারা ঝগড়া বিবাদ করেছে এক দল বলেছে আল্লাহ এক আল্লামাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর একদল বলছে না আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অন্যান্য উপাস মানাতের পুজো করতে হবে এরা হচ্ছে সিঁড়ি এরা হচ্ছে ভাইয়া ও এদের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করবো দুটি দল রব সম্পর্কে ঝগড়া করেছে আয়াতের মর্ম হচ্ছে ব্যাপক এক দল হকপন্থী আর এক দল বাতিলপন্থী কিন্তু এই আয়াত নাজেল হয়েছে বদরের যুদ্ধে মুসলিম মুজাহিদিন সম্পর্কে আর কাফেরদের সেনাবাহিনী সম্পর্কে এই দুটি দল এক দল বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে কোরাইশ রাহ মক্কা থেকে আর এক দল মদিনা থেকে রসুল্লাহ সাল্লি সাল্লামের নেতৃত্বে এসে পৌঁছেছে তারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে শক্তিশালী করার জন্য আল্লাহ পাকে তাদের সম্পর্কে এই আয়াতনাজেল করেছেন ফাইল্লা কা যারা কুফুরি করবে যারা বাতিলপন্থী যারা আল্লাহ পরকাল অস্বীকার করবে আল্লাহর দিন অস্বীকার করবে আল্লাহর রসুলাকে অস্বীকার করবে আল্লাহর বিধান হালাল হারামকে বৈধ অবৈধকে অস্বীকার করবি খেয়াল খুশি চলাফেরা যেটা ভালো লাগে সেটাই করি আল্লাহ বলছেন কোত্তিয়াত মিন্নার তাদের জন্য জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হবে তৈরি করে রেখেছেন আল্লাহপাক বলে ইউসাব মিনফকে রুস এহিমুল হামিম এবং তাদের মাথার ওপরে গরম উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে এই শাস্তি আল্লাপাক জাহান্নামে দেবেন জাহার নামে জ্বলছে আর জাহান্নামের আগুনে ফুটন্ত গরম পানি ঢালা হচ্ছে তাতে কি হবে ইউসারোবেহী মাফি বোতুনহি ও জলুদ যার ফলে তাদের পেটে যা কিছু আছে নারী ভরি যা কিছু আছে সব কিছু গলে যাবে এবং শরীরের চামড়া পর্যন্ত গোলে শেষ হয়ে যাবে এই শাস্তি হতে থাকবে তবুও মত আসবে না তবুও মত আসবে না ফালা ফালামত চির থাকতে হবে জাহান নামে কোনো মত নেই আল্লাপাক বলছেন যখন চামড়া জ্বলে শেষ হয়ে যাবে শরীর জ্বলে শেষ হয়ে যায় প্রাণ শেষ হয়নি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাশিম মদানী আর আপনারা দেখছেন বাংলা निश्चय दास आज रात दस टाय नार সত্যিকার যদি আল্লাহ নবীলামকে ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে আসছেন তোমরা সালাদ শুধু তহিদের রশিকে মজবুত করে ধরাই হলো দেখুন আল্লাহ রসুল্লাহিমের প্রেম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 আর আমার পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমন্ডলী আমরা আমাদের आलोचनारिवार फिर आसी आल्ला मान झगड़ा कर परस्पर बिधी दल एक बिुदे तर्क कर झगड़ा लिप्त हैल परस्पर बिोधी इख्त तरह प्रतिपालक सम्पर्गड़ा विवाद এক দল বলেছে আল্লাহ এক একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর দল বলছে না আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অন্যাসুজা মানাতের পুজো করতে হবে এরা হচ্ছে সিঁড়ি এরা হচ্ছে ভায়া ও শিলা এদের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব দুটি দল রব সম্পর্কে ঝগড়া করেছে আয়াতের মর্ম হচ্ছে ব্যাপক এক দল হকপন্থী আরেক দল বাতিলপন্থী কিন্তু এই আয়াত নাজেল হয়েছে বদরের যুদ্ধে মুসলিম মুজাহিদিন সম্পর্কে আর কাফেরদের সেনাবাহিনী সম্পর্কে এই দুটি দল এক দল বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে কোরাইশ রাহ মক্কা থেকে আর আরেক দল মদিনা থেকে রসুল্লাহ সাল্লি সাল্লামের নেতৃত্বে এসে পৌঁছেছে তারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে শক্তিশালী করার জন্য আল্লাহ আল্লাহাক তাদের সম্পর্কে এই আয়তনাজিল করেছেন ফ্যালাজিনা কাফারু সুতরাং যারা কুফুরি করবে যারা বাতিলপন্থী যারা আল্লাহ পরকাল অস্বীকার করবে আল্লাহর দিন অস্বীকার করবে আল্লাহ রসুলের রিসালকে অস্বীকার করবে আল্লাহর বিধান হালাল হারামকে বৈধ অবৈধকে অস্বীকার করবি খেয়াল খুশি চলাফেরা যেটা ভালো লাগে সেটাই করি আল্লাহ বলছেন কুতিয়াতম সিয়াবু মিন্নার তাদের জন্য জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হবে তৈরি করে রেখেছেন আল্লাহাকবুল আলম ইউসাব মিনফকে রহমুল হামিম এবং তাদের মাথার ওপরে গরম উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে এই শাস্তি আল্লাপাক জাহান্নামে দেবে জাহান্নামে জ্বলছে আর জাহান্নামের আগুনে ফুটন্ত গরম পানি ঢালা হচ্ছে তাতে কি হবে ইউসারবেহী মাফি বোতুনহি ওল জলুদ যার ফলে তাদের পেটে যা কিছু আছে নারী ভড়ি যা কিছু আছে সব কিছু গলে যাবে ওলজলুদ এবং শরীরের চামড়া পর্যন্ত গলে শেষ হয়ে যাবে এই শাস্তি হতে থাকবে তবুও মত আসবে না তবুও মত আসবে না হলুদুন ফালত চিরকাল থাকতে হবে যাহার নামে কোনো মত নেই আল্লাপাক বলছেন যখন চামড়া জ্বলে শেষ হয়ে যাবে শরীর জ্বলে শেষ হয়ে যায় প্রাণ শেষ হয়নি কল্লামা নজেদাদ জলু দহম যখন যখন তাদের চামড়াগুলি জ্বলে যাবে বদলাম জুলুদান গাই রাহা তখন নতুন চামড়া তৈরি করে দেব কারণ শরীর ওপরে চামড়া না থাকলে মানুষ কষ্ট পায় না জ্বলন্ত ব্যক্তি অতক্ষণ কষ্ট পায় যতক্ষণ শরীরে চামড়া থাকে কারণ এই চামড়ার মধ্যে এই অনুভূতি শক্তি আছে এই জন্য আল্লাহ পাক চামড়া বদলে দেওয়ার কথা কোরআনিকারিম উল্লেখ করেছেন চোদ্দোশো বছর আগে যখন সায়েন্সের নাম পর্যন্ত মানুষ জানতেন না আজকের সায়েন্স বলছে যে অনুভূতি শক্তি এতে রয়েছে এই চামড়ায় রয়েছে চামড়া নেই গোস্ত তারপরে গোস্ত কাটেন গোস্ত কোনো ব্যথা নেই আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে তাদের জন্য আরও শাস্তি রয়েছে ওয়ালাহ মাকামেও মিন হাদিদ তাদের জন্য লোহার হাথুড়ি হবে বা লোহার মুগুর হবে ভিটনীও দেওয়া হবে তাদেরকে কোল্লামা আরজুমিন হা যখন যখন তারা জাহান নাম থেকে বের হওয়ার জন্য প্রয়াস চালাবে মিনগাম মিন এই দুঃখ কষ্ট বরদাস্ত না করতে পেরে ওই দুফি তাতে তাদেরকে ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া হবে আবার ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে ধাক্কা দিয়ে জাহান নামে ঠেলে দেবেন অজুক ও আজাবাল হারিক এবং ফেরেস্তারা বলবেন যে তোমরা আসাদন গ্রহণ করতে থাকো আজাবাল হারিক জ্বলন্ত আগুনের জ্বলন্ত আগুনের শাস্তির আসাদন গ্রহণ করতে থাক পক্ষান্তরে মোহমিনদের জন্য আল্লাহ পাকের স্বাদ করেছে ইন্না আল্লাহ খর আলুসো আল্লাহ নিশ্চয় আল্লাপাক প্রবিষ্ট করবেন দাখিল করবেন ওই সব লোকদের যারা মোহমিন বিশ্বাসী এবং সৎকর্মশীল হয়েছে এমন জান্নাত সমূহে যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত হবে ইহাল্লাউ নফি হামিন আসাওয়াহাব আর সেই জান্নাতে তাদেরকে স্বর্ণের কঙ্কন দিয়ে অলঙ্কৃত করা হবে পৃথিবীতে অলংকার হচ্ছে মহিলাদের জন্য কিন্তু জান্নাতে এই অলঙ্কার মহিলাকেও দেবেন নারীকেও দেবেন আর পুরুষকে আল্লাহ রব্বুল আলম দেবেন সেটা একটা ভোগের সামগ্রী হবে আল্লাহাখের জান্নাতে এখানে স্বর্ণের কথা বলা হয়েছে অন্য আয়াতে রয়েছে যে রুপার দেওয়া হবে তার মানে দুই রকমই দেওয়া হবে এক আয়াতকে আর এক আয়াতের সাথে মিলিয়ে এই তাফসির করতে হবে যে আল্লাহ ফাঁকর রব্ুল্লা আলমীন স্বর্ণের যেমন কঙ্কন দেবেন তেমনই আর মনে ভালো লাগবে যে আমি রূপা পড়তে চাই তাকে আল্লাহাক রুপার কঙ্কন দেবেন লুলু আন আর মণিমুখ আল্লাপাক কঙ্কন দেবেন লুলু আর জান্নাতে তাদের পোশাক হবে রেশমের যে রেশম মহিলাদের জন্য পৃথিবীতে যাইজ কারণ এখানে আল্লাহ আল্লাপাকের শরীয়তের বিধান মেনে চলতে হবে পক্ষান্তর পুরুষদের জন্য রেশম ব্যবহার করা সিল্ক ব্যবহার করা হারাম নবী করিম সালাম বলেছেন না আলা হারামী স্বর্ণ এবং রেশম সম্পর্কে বলছেন এই দুটো জিনিস আমার পুরুষদের জন্য হারাম করা হয়েছে হেললুল্লে এম আর তাদের মহিলাদের জন্য মেয়েদের জন্য তা হালাল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে ইরশাদ করছেন জি ওয়াহুদু এল আৈয়ব মিনাল কৌল আর এদেরকে রাস্তা দেখানো হয়েছিল ভালো কথার দিকে যারা সৎকর্মশীল মমিন তাদেরকে ভালো কথার দিকে রাস্তা দেখানো হয়েছিল অর্থাৎ কালেমায় তৈয়বর রাস্তা দেখানো হয়েছিল তৌহিদ আল্লাহর একত্রের কালিমা কালিমা লাই আহিল্লাল্লাহ বিশ্বাস করে যে শুধু মন্ত্রের মত পাঠ করেনি আর মন্ত্রের মতো জিকির করেনি যেমন লোকেরা শুধু কালিমার জিকিরই ছাড়ে আর তারপরে জিকিরের সাথে আবার বিদাতি জিকির ছাড়ে সম্মিলিত জিকির বিদাতি জিকির একসাথে এক সুরে তারপরে অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির ইল্লাহ ইল্লাহ বিদাতি জিকির অন জিকির আল্লাহ আল্লাহ শুধু একটি ওয়ার্ড দিয়ে জিকির বিদাতি জিকির হু করা এসব ইসলামের নেই জিকির হচ্ছে আর এবাদতের পন্থা আল্লাহ সুন্দরভাবে শিখেছেন্লা সাল্লা যেইভাবে জিকির করেছেন পূর্ণাঙ্গ বাক্য দিয়ে আর সম্মিলিত হয়ে নয় এক আওয়াজে নয় ওইভাবে জিকির আজগার করতে আপনার জিকির আপনি একা একা করবেন হান আল্লাহ আর পূর্ণাঙ্গ বাক্য দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহিহ কখনো নবী করিমিস আল্লাহু আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিমও করেনি এটা আল্লাহর সাথে ঠাট্ট মজাক করা যেটা অনেকে বুঝে না এখন যদি কোনো মানুষ এখান থেকে টেলিফোন করে আর বলে যে মা মা তাহলে মা কি বলবে একবার ছাড়া দুই বার তিন বার বার বলবে ছেলে আমার পাগল হয়ে গেছে হয় তো এটা হয়েছে আর না হলে ছেলে বদমাইশি করছে বেয়াদুবি করছে তাই না জুতো মারবে তো যারা বিদাতি জিকির করে ইয়া আল্লাহ ইয়া রহমান হো ইয়া রাহিম হো ইয়া মালিক হো ইয়া কুদ্দুস আর কিছুই চাইল না আল্লাহর কাছে আরে বলেন ইয়া আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে মাফ করো ইয়া রহমান হে রহমান তুমি আমাকে দয়া করো এটা হচ্ছে আল্লাহ পাকে জিকির যেমন আম্মা কাব্বা বলছেন আম্মা ভালো আছেন তো আম্মা আপনাকে অনেক স্মরণ করি আপনাকে কখনো বলতে পারি না আম্মা আম্মা তার সাথে একটা কিছু বলছেন তাহলে এটা আদবের কথা হইল পক্ষান্তরে হ্যাঁ আম্মা আম্মা আব্বা আব্বা করা এটা বেয়াদবী আর না হয় পাগলের কাজ আর এরা যারা এই রকমের বিদাতি জিকির করে থাকে তারাও এই রকমের বেয়াদবী করে আর না হইলে পাগলামি করে আল্লাপাক বলছেন ওহুদু এলা সেরাতুল হামিদ এবং এই সৎকর্মশীল নেক লোকদেরকে রাস্তা দেখানো হয়েছে প্রশংসিত আল্লাহ পাকের রাস্তা সেরাত হামিদ হামিদ আল্লাহ পাকের নাম হামিদ যিনি প্রশংসিত প্রশংসিত পাকের রাস্তা পাকের দেওয়া পথ যেটা সেরাতে মুস্তাকিম সুরা ফাতেহা বলা হয়েছে সঠিক পথ সরল পথ যেই পথ গন্তব্য স্থান জান্নাতে পৌঁছাবে জাহান্নাম থেকে বাঁচাবে এই পথ হচ্ছে পুরস্কৃতদের পথ সেরাত জিনা নাম তালহিম যাদেরকে আল্লাপাক পুরস্কৃত করেছেন আর করবেন সৎকর্মশীলদের পথ যুগে যুগে এই পথ দেখানো হয়েছে এই লোকদেরকে যার জন্য তারা জান্নাতের নিয়ামত ভোগ করার হকদার হয়েছে এখানে আমাদের আলোচনা শেষ করছি এখন আপনারা প্রশ্ন আপনাদের পেশ করতে পারেন যারা দিনই তাবলিকে বেরিয়ে যান তারা ঠিক না বেঠিক করেন আমাদের ভাই প্রশ্ন করছেন যে এই প্রচলিত তবলিক এইরকম বেরিয়ে যাওয়া আর যা নিয়ে বেরিয়ে যায় এই তবলিগ ইসলামিক তবলিগ আসলে এটা সন্ন্যতসম্মত তবলিক কিনা এ সম্পর্কে ভালো করে শোনেন আর অন্তটা খুলে শুনেন যাতে আল্লাপাক প্রত্যেক ব্যক্তিকে যারা আমার কথা শুনছেন শুনবেন প্রত্যেককে যেন হৃদায়ত দান করেন আল্লাহ পাক তবলিক করতে বলেছেন মানে পৌঁছাতে বলেছে। এটাই এই ওম্মতের দায়িত্ব আর এই দায়িত্ব পালন করলে শ্রেষ্ঠ ওম্মত হবে তবলিক মানে পৌঁছানো নবীকে আল্লাহ বলছেন ইয়া আই হর রসুল হে রসুল বল্লিক মা উনজেল তোমার উপর যা নাজেল করা হয়েছে তা পৌঁছাও তাহলে কী পৌঁছাতে বলেছেন এটা বিষয় পৌঁছাতে হবে দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে এই উন্মতের কমপক্ষে যারা জ্ঞানী যাদেরকে আল্লা দিনের জ্ঞান হাসিল করা তৌফিক দিয়েছেন তারা আর তারপরে প্রত্যেক সাধারণ একজন মুসলিম তার দায়িত্ব হচ্ছে সত্য কথা পৌঁছানো যেটা জানে আর বাতিল থেকে সতর্ক করা কিন্তু কি পৌঁছাতে হবে মা উনজেলা ইলিক আল্লাহ যা তোমার উপর নাজেল হয়েছে তা পৌঁছাও আর নবীর ওপর নাজেল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কেরিম আর রসুল্লা সাল্লামের হাদিস যা সহি সনদে প্রমাণিত বিশুদ্ধ সেই হাদিস হচ্ছে ওয়হি দুটোই ওয়াহি কোরআন ওয়াহি আর রসুল হাদিস ওয়াহি সুতরাং কোরআন হাদিসের কথা প্রচার করে আর এতে দিন নির্ধারিত না করে তাহলে এটা হচ্ছে সম্মত সন্ন্যদসম্মতলিগ পক্ষান্তরে কোনো মানুষের লেখা এমন লিখনই যাতে সহি কথা আছে ভুল কথাও আছে এমন কি একেবারে এমন কিচ্ছা কাহিনী আছে যেগুলি শির প্রমাণ করে এমন কি এটাও আছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া এইরকম তার রাহামিয়া নবী আল্লা তাহাম হে আল্লাহ নবী আমার উপর দয়া করুন আমার থেকে কি করে গাফেল থাকতে পারেন তা সিদে জামিয়া পেশ করা হয়েছে এসব যদি তবলিক করা হয় তাহলে জায়েজ নয় কারণ তবলিক যা করছেন সে ম্যাটেরিয়াল আল্লাহর পক্ষ থেকে নাই সেগুলি আপনাদের মন গড়া এই এই তবলিক জায়জ নয় দান করেন আর আমাদেরকে সঠিক পথে কর্ম করার মেহনত করার আর ইসলাম প্রচারে তৌফিক যেন দান করেন সুভাহান রব্বেকার এসেফুল ওসালাম আলমুর সালিন আলহামদুলিল্লাহ রফিল আলম রবিবে শিয়নাই তোজ নাই তুই আয়ো ই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 আল্লাহ এবং তার রাসুল সুদ কে হারামী লজলাম না অত্যাচারী হবে আর না অত্যাচারিত হবে জান বৈধ উপায়ে অর্থ উপার্জনের বিভিন্ন বিধিবিধান দেখুন ইসলামী অর্থনীতি কাল রাত दस टाइपजहार विधान नारंस जो अनिवार्य शेख सैफुद्दीन बिल्ल मदल तुन् आलोके जीवन गड़ारे पिस्टिंग निर्वाचित किताब बुलुबुल माराम आदिल्लाकाम सकारण देख बलुबुल माराम दर्शे हादीश शुद्म्रिस ईन बुलुबुल माराम आज रे एगारोटे और भारत पिसल